اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلاب كماله দুজা জমালি হসনত জমি ঔখ সালি সালো আলি ও আলি ভালো কমালি কশা ভদা জমালি হসনত জমি মসকন রে মেরে মসকন হওয়া বনে মেরে মধুসন দিয়ারে মদিনা বলা গলি কশ জমালি যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতীবার্ষিক তফসিন মাহবিল মাহবিলের মহতারম সদর সভাপতি উপস্থিত হজরাত বুজুগ ও রাম সমে সমিতার মুসলমান আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রসমতি বরকতি জান্নাতের টুকরো বাগানে মজরিসে কোরআন করিমের মাহ মাহফিলে একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রসমতের কান্ডারি মোহাম্মদ আরবি সকল জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে পড়ে নেই সাল্ল আলহ্লাম আওয়াজ করে মহাব্বতের সাথে একবার পরে নেই সল্লাম যার আগমনে আধার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তাইফের জমিনে জেনবি রক্ত ঝরাইছিলেন ওহদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন ওমতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিত আল্লাহর রাশে আজিম দৌলত লক্ষাধিক পাগলপাড়া রহমতের নবী বরকতের নবী দো জাহানের সর্দার নবী ইমাম্বিয়া নবী নাম্বিয়া নবী শাহমুজ নবীন রহমতুল্লিল আলমিন নবী আপনার আমান নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ করে আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন পাশাপাশি রামের মজলিসে আল্লাহ বহু মানুষ থেকে বাছুনি দিয়ে আমাদেরকে মজলিশের জন্য কবুল করছেন আল্লাহ তাল্লাহ বিরাট বড় কৃপার মেহরবানি এই জন্যে আবারও বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জীবিত কণ্ঠে দিয়ে মহাব্বতের সাথে সকলে আরো একবার পড়েনি আলহামদুলিল্লাহ কথা বলেছেন বলতেছেন মজরিসটা কোরআনের মজরিস কোরআন মাহবিল ওলামা একরামের মাহফিল ওলামা একরামের আলোচনা যারা শুনতেছেন ওলামা একরামের সামনে যারা বসে আছেন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 আমার আলোচ্য বিষয়টা হয়েছে দুনিয়া আর আখেরাত দুনিয়া আখেরাত এই শব্দটু কোন লেখা আলোচনা আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখেরাত দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে এবার আল্লাহ তালার আফেরা তার জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো কোরআন যদি এটা বান্দা আল্লাহর কাছে যেতে চায় তাহলে এই রসিদে হাত দিয়া টেনে টেনে আল্লাহর চলে আল্লাহ এবং এটা আলো হাসান বস্রী রহমানার শ্রেষ্ঠ একজন বুজুগ ছিলেন তা বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বশ্রী রহমতুল্লাহ আলহি হাসান বশ্রী রহমতুল্লাহ আলহের শাহ ছিলেন জন্ম হয়েছিল হজরত ফারুক রাজি আল্লাহ খলিফাত হজরত ওমর রাজি আল্লাহ সকলে পড়েন রাজি আল্লাহ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 আমিরুল মিন আপনার মুখের লালা খাওয়াইবেন প্রথম খাওয়ান খাবার আমিরুলের মুখের লালা হজরতল্লাহ জিব্বার লালা জিব্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি এই লালা যে প্রথম খাইল সেই জিব্বা দিয়া যা বের হয় অমরের জিব্বা দিয়া যা বের হয় আসমান থেকে তাই বের হয় শুভ এরকম একুশ জায়গায় ওরান শরীফের আয়াত নাজিল হইছে হজরতমর সম্পর্কে আল্লাহর রসুল বলেন আমার পরে আল্লাহ যদি কাউকে লালা প্রথম খাইলেন হাসান করছে আগন্তক বলে হুজুর তাহানি তো আপনিই করাইলেন তো আপনি রেখে দেন তো আপনিই রেখে দেন বাচ্চার নাম এখনো রাখা হয়নি আপনি নামকরণ করেন রাখেন তার চেহারা তাই তার নাম হাসান রকা করে তোলেন তো তকবীর দেন না আরে সিলেটের আওয়াজে দেন না এতো আমাকে ও আওয়াজে দিচ্ছে তকবীর আওয়াজ নেই जोरे हाथ तुलें मार्शाला तो पारे अलहमदुल्लोन हाथ तुलें सबाईदी थकें মাহবের আদব নষ্ট হয় আদব আছে বল একটা করবে এটার একটা আদব আছে বেআবি করলে লাল কাবের আদব নেই মাহবিলের আদব আমাদের বাপ কিছু মালফুজ বলি একটা মালভুজ আমাদের এক বাবায় বলে আপনার আমার বাপ যারা জান্নাত তারা বলতেছে যারা চলে গেছে আল্লাহ তারা বলে বা আদব বা নসিব যে আদব যে নাসিব মানে যারা আদব হয় তারা নাসিবালা হয় যাদের আদব থাকে না নাসিব খারাপ হয় এই আদব হলো সবকিছুর আদব হজুর আপনি খুব বড় মূল বিষ নাকি আপনার সাথে আদবের সামনে আদবের সাথে আপনার সামনে বসে থাকতেই আমি মৌলভী বড় না কিন্তু এই চেয়ারগুলো বড়দের চেয়ার এটা সাহেবুল্লাহ চেয়ার এই চার নুরন গৌহরপুরি রহমতুল্লা চার হুসেন আহমদ মদনী রহমতুল এই চার আশরফ আলী এই চেয়ার হাজি আবু আবু ইমামের চার এই চার গুলো সাহাবা চার আকাবের উলামায় দেবের চেয়ার ওসমান আলীর চার মোহাম্মদ রসুল্লাহ আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে নিজের বড় চেয়ার টায় ছোটদেরকে বসায় এটাও মুরব্বীদের একটা সুন্দর রবিজি মাঝে মধ্যে নিজের মেম্বরে সাহাবিকে দাঁড় করাই দিয়ে বলতেন যে ওয়াজ কর করত এই জন্যে আলোচনা নসিহত ওয়াজ নসিহত হত আলোচনা বিনী আলোচনা ছোটও করতে পারে কিন্তু যে করতেছে তার কথা না কোন জায়গায় দাঁড়ায় বলতেছে কোন জায়গায় বসে বলতেছে এটা খেয়াল করতে হবে কি বলতেছে এটা খেয়াল করতে হবে তাহলে আদব আসবে আল্লাহ আমাদেরকে আদব দান করুক আমারও দান করুক আপনাদেরকেও দান করুক সকলে বলে না আমি বলে না আমি হজরত ওমর বলি সমু হাসানুল ওয়াজি তার চেহারাটা সুন্দর নামতা হাসান দেখে ফেলো বস্রায় থাকে এবার হাসান করছে এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বইসা কানে এরকম পাওয়ার ছিল আল্লাহরে ডাকলে আল্লাহটাকে উত্তর দিত ওইটা অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সমাধিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আপনারা মনে মনে ভাবতে পারেন যারা চোখ দিয়া খাসিয়াতে খোদা বন্দিনিয়া কান্দা কান্দা গুণার পর্দা সরা ফেলাইছে চোখের পাওয়ার বাইরে গেছে বসে রাত এসে গেছে আবার অমন চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বৈশা আপমানের দিকে আকাশের সব দরওয়া গুলা একটা করে খুলে যায় এরকম মানুষ এটা যারা অগ্নি তারাও বিশ্বাস করতে যে হাসান বসরির কলমেও হাতেও অনেক পাওয়ার সমন অগ্নি ছিল যদিও দুনিয়া হাজির আখরাত অনুপস্থিত দুনিয়ার সামনে আছে আখরাত গোপন আছে যদি কালেমাটা পয়া মুসলমান পিছনে যা গুণা করছো ইসলাম সব গুণা ধাকা দিবে এক নম্বর লাভ দ্বিতীয় নম্বর কালেমাপুরা মুসলমান হইলা আল্লাহ তালা তোমাকে অস্থায়ী দুনিয়া নয় মালিক আল্লাহ কাগজে লেখা দেন আসান বসির রহমতুল্লাহ আলে এটাকে লেখা দিলেন না লেখা দিলাম সাথে নবীরা হাদিস লেখা দিছে ইসলাম গুণামিতা দেয় তাই গুণাশেষ কালেমা পড়লে এবার বলতেছে অগ্নি হাসান এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম কাগজটা আমার কাছে আমানত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 কাগজটা আপনার কাছে আমানত রাখলাম আপনি আমার হাতে দিবেন আমি মরে গেলে আমার লাশ লয়ে আপনি কবরের মধ্যে নামবেন আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাপড়ের কাপড়ের ভিতরে দিয়ে দিলেন সবাই আসবেন কাগজটা আমার সাথী হবে আখরাতের সাথে কাগজটা আমার আখের সাথে সওয়াল জবাবের জন্য ফিরিজটা আসলে কাগজ শো করবো আমি জানুন না অত প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা নিধনের পালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বস্রী কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে ও মালিক দাও তুমি আমার মাপড়া দাও হাসান বশ্রী গো এ কাগজটা আপনার হাতের লেখায় সনদটা হলো আমার জাননাতে যাওয়ার রাস্তা এটা দিয়ে দেখায় দেখায় আমি জান্নাতে চলে এই হাসানি রহমতুল হাসান বস্রী বলে আপ দুনিয়া গোলমাতুন হাসান বস্রী বলে দুনিয়া পুরাটাই হলো অন্ধকার হ্যাঁ দুনিয়ার মধ্যে কিছু আলো কিছু জায়গা আছে জন্নাথ দেখা যায় দেখা যায় কেস আলো আছে যে আলোর দ্বারায় কুলসরাতের পার আলো গুলো কোথায় জানো গোটা দুনিয়া হলো অন্ধকার আলোকিত জায়গাগুলো জায়গা গুলো হল মাজালেসুল ওলামা মাজ কোরআনের মজলিশ ওলামাদের মজলিশ গুলো আলোকিত বাকি গোটা দুনিয়াটা অন্ধকার যারা ওলামাদের মজলিস থেকে কামাত পর্যন্ত আলো নিতে পারবে তারাই নবীদের কাছে যে আলো ছিল ওই আলোর মালিক হবে কারণ বিশ্ব পয়াগম্বরের মাধ্যমে যারা ওই আলো কাছে যায় আলো গ্রহণ করতে পারবে তারা ওই আলোর দ্বারা আল্লাহরের জাননাতে চলে যেতে পারবে আসলে দুনিয়া পুরাটা অন্ধ দুনিয়া খেল খেলাস্থায়ী সব ধ্বংস হয়ে যাবে থাকবে না আখেরাত জান কিন্তু আল্লাহ বলে বস্তুটা আসলে ইনসানের ইনসানকে বলতেছে তোমরা দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য প্রদান করো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 না দামি হলো আখরাত অস্থায়ী কম হলো দুনিয়া অস্থায়ী জিনিস বলেন। মানুষ ইনসান তবীয়গত ভাবে দুনিয়ার প্রতি মায়েল বেশি হয় কারণ কি দুনিয়াটা হল নগদ আর আখরাতটা হলো বাকি তারা বিশ্বাসী নয় তারা আল্লাহর জান্নাতে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী এরা তারকে দুনিয়া ভুইয়া এরা আফেরাতের মালিক হয়ে যায় দুইটা ভাব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 আর আখ মধ্যে দুটা ভাগ বানাইছেন জান্নাত আর জাহান্ন আলাদা জগত দুনিয়া বানাইছেন একটা জগৎ আর একটা জগৎ বানাইছেন জান্নাত আর একটা জগৎ বানাইছেন জাহান্নাম দুনিয়ার হালত হল দুনিয়াটাকে আল্লাহ তালা নগদে সুন্দর করে সাজাইছেন मानुष्ठ सकल नगद नगद नियम हाजिर कर दुनिया कख सुख कख हासि कख कान्ना ए ए दुनिया जगत आल्ला सजाई और जगत हल जान शुदू आनंद हासि स्थायी आनंद द्वारा जगत हल जहां स्थायी दुख जंत्र जहां मध्य अशांति व्यतिरिक्न जान भेतरी अशांत नामक बस्तु नई शांति शांति दे सजाई দুই দরজা দিয়ে দিতে দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়া সাজা দিতে কবি হুখ হাম কভি সুখ হভি দু নাম क्या था কে क्या ক্যা হিস দুনিয়া বদল ত अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है क्या मानस हासल पुत्र सन्तान जन्म ग्रहण कर अब एक तो खबर पाल तरह मा मारा गदलो बाप मारा गादलो व्यवसाय अनेक लाभवान আবার খবর পাইল তার দোকানে ডাকাতি হয়ে গেছে কাজ এই এক অর্থায়গৎ যা পরিবর্তনশীল হয় এমন একটা জগতের নাম হলো দুনিয়া এই দুনিয়া মানুষকে আল্লাহ তালা দিয়েছেন আফরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য আখরাতে বান্নাইছেন দুনিয়ার নগদ দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে দেখি রে বান্দা তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মোহাবত দেশি নাকি আমি আল্লাহর মোহাব্বত দেখি যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যাও তাহলে আখরাতে তোমার জন্য আমি জাহান্নাম খুলব আর যদি অস্থায়ী দুনিয়া পায়া দুনিয়ার দিকে না যদি আমার দিকে আমি আল্লাহ তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা বানাইছি এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক দিয়ে দামি জায়গা বানাইছি तर एक दिघ जमीन खरीद पड़ा संभव नए जान्न का तुम सक्षातर जो बनाना होदा तुम दुनिया त्याग हईले आल्ला पुरस्कार दिया आल्लाते तुमी भाई दुनिया त्याग करब एल सहज कथा दुनिया आसमान जमीन मजखने नगद निया मत एक दुनिया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 एक जन्म ग्रहण रक्त मायर पैर दुनिया आशा कान्नार आवाज दे सकले जत मानुष दुनिया आसलो रक्तमाखा अवस्था आयसा कान्नार आवाज दिल এক কোয়ালিটির আগমন সকলের মায়ের পেটে দশ মাস দশ দিন অথবা আল্লাহ থাকলো আসলো ওইটাও অস্থায়ী জগৎ আল্লাহ আলমে আরোহ নামক জগৎ বানাইছেন অস্থায়ী জগৎ আলমে আরোয়া থেকে মার পেটে ঢোকায় আলাদা জগতে রাখছেন जगत जन्मेम दुनिया जगत स्थायी मानूष ओ पर मूल्यान आगे तारे मूल्यन मानसर दोष आल्ला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 দুনিয়া আসছে হালত এক কিন্তু এবার আখড়াতে যাবে কেউ হাসতে হাসতে যাবে কেউ কানতে কানতে যাবে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 प्रथम भवे केंदे छा तुम एका हेसे प्रथम इसे भवे केंदे छा तुम एका हेसे छो सबे एम जीवन तुम कररणी हासिबे तुमी, तुमी कादिबे भुवन मरणी हासिम त्यागी दुनिया सभी तेजुक नई से दुनिया क्यों नजर को रही से जाननाथ मध्य एम जर दुनिया अवस्थान है एक कथा रही से दुनिया क्यों নজর সব সময় তাদের থাকবে বাকি জানমাতার দিকে যেটা গোপন যেটা নবদ না ওইটা দিকে দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নবদ থাকার দিকে নজর নাই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নবদ ইজ্জতের দিকে কদের দিকে নজর নাই দুনিয়ায় থাকা অবস্থায় दुनिया सतान लोभ नई दुनिया माल सामान लोभ नई दुनिया दुनिया मेहनत सब मिले हो आखिर हाथ पवार मानस हे सतानों लालन पालन करते आखिर हाथ पवार आशा आलेम बनाईते सतान रे मुक्ता के बनाते মাল কামাই করতেছে আখ রাত পাওয়ার আশায় মালের জাকাত দিতেছে মানুষগুলো যখন বিদায় নিবে ওই যে দুনিয়া সময় যেমন কেঁদেছিল এমন এমন অভাগা ইনসান দুনিয়াতে থেকে বিদায়ের আনন্দে আসমান জমিন সব হাসতে থাকবে ভালোই হয়েছে এই কম বক্ত চলে গেছে দুনিয়াই তখন হাসতে থাকবে কারণ হলো হাদিফে পাখের মধ্যে আছে তারকে দুনিয়া মানুষের জন্য দুনিয়ায় দোয়া করে আর দুনিয়া লোভি মানুষের জন্য করে তারকে দুনিয়া মানুষের জন্য দুনিয়ার গাছে দোয়া করে দুনিয়ার মাটিতে দোয়া করে গাছে আল্লাহরে দেখে দেখে করে আল্লাহ এ লোকটা তো তার দুনিয়া দুনিয়া ছাড়া আল্লাহ এ লোকটাকে আমার ছায় আরো কিছুক্ষণ বসায় রাখো আর যারা দুনিয়া ধরছে তাদের ব্যাপারে আল্লাহকে বলে আল্লাহ জালেম আমার পাখ থেকে উঠায় লয়ে যাও আমার ছায়া কি তোমার নাম যদি এমন একটা বান্দা বসায় দিতে পারো না দুনিয়া কি আখের ধরতে তার জন্য দুনিয়ায়ও দোয়া করে আর আখ রাতরা কোন দামি দুনিয়া ধরছে কোন দামি দুনিয়ায় ওর উপরে লহান হচ্ছে দুনিয়া ওর উপরে লান হচ্ছে এখন জাগায় আছেন কারা দুনিয়া ত্যাগী আর কারা দুনিয়াওয়ালা কারা দুনিয়ার আর কারা দুনিয়া ত্যাগী এই দুনিয়া ত্যাগী কারা এর আলোচনা খুব সটখাট করে আল্লাহ তালা করেছেন শুধু আলোচনাগুলো করেছেন শুধু আসমানি করেন যারা এই এই কাজ করবে তারা সফল কাম তারা দুনিয়া থেকে সুরায় আহলার শেষ ভাগ থেকে আপনাদের সামনে তেলা করেছি মুরব্বীরা বোঝা রয়েছেন মুরব্বীদের সামনে তফসিল করার মতো বুঝে নাই তবে যা কারা হইতে পারে যা যা কিছু কিছু করছি ওইগুলো আপনাদের কাছে বলা দুনিয়া ত্যাগি কারা যারা দুনিয়া ত্যাগি তারাই সফল কাম আর যারা দুনিয়া ধরছে তারা কপাল পুরা এই জন্যে আমাদের বুজুর্গদের তাহাজতের নামাজের মোনাজাত বাবা তাহাজের নামাজের সময় মোড় বিরাল্লার কাছে দুই তাহা কান্দে আর বলি ছা কর গে রুসে দিলো তো না ছুড়া কর গুসে দিল কো তুনা খাশ কর হমকো ও তু ফজলে খাশ করব তু ফজলে খাশ কোমসব প্যারব আপনা তো ফজলে খাশ করমস প্যার আপনা কর্লা দুনিয়া তারা দুনিয়া ত্যাগি যুক্তি তর্ক জানলে দুনিয়া ত্যাগি হয় না এলেমের মালিক হলে দুনিয়া ত্যাগি হয় না বহু আলেমা ছিল দুনিয়াদার কোরআন শরীফে যাদের আল্লাহ বর্ণনা করছে দাঁড়ায় দাঁড়ায় कुरान शरीफ आल्ला बदिया द्यागी दुनिया कमप्लीट सम्पर्क न এই জন্য মসজিদে নবীতে হাদিস পড়াইতে এই ছাত্ররা শোন রসুল বলেছে সকল নবীরা তাদের কবরে জিন্দা করল নবীন্ সকল নবীরা তাদের কবরে জিন্দা রহমতুল্লাহ আবার হাদিস করছে আর রাজা সারের দিকে তাকাইছে আবার ছাত্র বলে হুজুর বললেন না তো আসলে কি নবিরা কবর জিন্দা নাকি তার চোখের সামনে আল্লাহরের হস্ত মুবারক দেখা গেছে হ্যাঁ জীবিত আছি রহমাতুল্লাহ উনি বলেন যারা এলমের মালিক হয়েছে কিন্তু দুনিয়া ছাড়তে পারে নাই তারা ও আর এস এ নবী হইতে পারে নাই এজন্য উনি বলেন খুদা ইতিহিন দেখে পুতলে খুদা জিনকো দেখ ফল হত হিন সজিলত करती है মুসলমানী रहे दुनिया পে দু কিন বুঝলিস দু হারগজ না কপর কো ল পানি ফিরে দরিয়া পে হরগজ না কপরো কো ল পানি কে রা তো দু রকম থাক সাগরের উপর দিয়ে হাইতে চাইতেছে পায়ের পাতায় যেমন পানি লাগে নাগি তারা যারা দুনিয়া ছাড়া দিতে একেবারে দিচ্ছে আর যারা দুনিয়া থাকছে আফেরাত তাদের কাছে এসে গেছে আর যারা দুনিয়া আখরাত তাদের কাছ থেকে চলে গেছে আল্লাহ যারা দুনিয়া আল্লাহ বলে সফলতো তারা যাদের মধ্যে এ তিনটা গুণ পাওয়া গেছে এরা আসলে দুনিয়াতে গিয়ে তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া গেছে তারা দুনিয়াতে থেকে। তারা আসলে আখরা ধরেছে আত্মশুদ্ধি করেছে যারা আত্মার পবিত্রতা আনয়ন করেছে যারা মালকে পাক সাফ করে ঘরে রেখেছে জাকাত বাইর করে দিয়া পাক মালতা রেখেছে कलभर भर बदगुन गुला बैर कर दिया सुगुण गुला आत्मशुद्धि जरा आत्मशुद्धि ता हल दुनिया त्याग एक नंबर आत्मशुद्धि करा दुनिया त्याग कर মুসলমানেরা আত্মশুদ্ধি করে দুনিয়ার স্বপ্ন দেখে নামে। দুনিয়ার শুদ্ধ দেখে তারা কিছু ব্যবসায়ী আছে যারা আত্মশুদ্ধির নামে আত্মশুদ্ধির নামে দুনিয়ার লোকে নিতে নিতেছে ইহুদি খ্রিস্টান দলদের টাকাও তাদের কাছে চলে আসছে আত্মশুদ্ধি শুদ্ধির নামে আত্মশুদ্ধি কারে কয়নি আত্মশুদ্ধি বুঝি খানকা একখামক মিনার টানায় গেট বানাইলেই আত্মশুদ্ধি হয়ে যায় গরু আত্মশুদ্ধির জন্য আলাদা কিছু বিষয় লাগে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আনার জন্য এক নম্বর শর্ত আত্মশুদ্ধি আনার জন্য এক নাম্বার শর্ত কয় কাদের মধ্যে আত্মশুদ্ধি আছে তো হজরত খান তার উত্তর দিয়েছেন কয়েক যাদের ভিতরে ছন্নত আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে কয়েক শনত হল আত্মশুদ্ধির আলামত আট লাখ আত্মশুদ্ধির আলামত কয়ে আত্মসুদ্ধি কোন জিনিসের নামসু হলো আখলা কাম কয়ে আবার আখলা আত্মসুদ্ধি কিসের নাম কয়ে আত্মসুদ্ধি আখলাকের নাম আখলাক কোন আখলাক কোন আখলাক যে আখলাকটা মুহাম্মদুর রসুল উল্লাহ কি হয়েছিল ওই আখলাক ওইটার নাম আত্মশুদ্ধি বাবা ইন্নাকাল আলা খুলতিন আজিম যেটা ওইটা আত্মশুদ্ধি আর ওই আখলাখ আবার কোনটা আখলা খুলো প্যার আর বীর নাম যাদের মধ্যে আছে তাদের মধ্যে আখলা মধ্যে আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে তারা আত্মশুদ্ধি করেছে তারা ত্যাগী হয়ে গেছে এদের নাম আল্লাহ বিনা হিসাব জান্নাতি ফালহীন বান্দার খাতায় উঠায় রাখছে রসুল আর আল্লাহ আখলাকে খুলুকে আজ করেছিলেন দেবুক আজিম এরা এরাই আত্মশুদ্ধিওয়ালা এরা দুনিয়া থেকে কারণ খুলুকের अजीমের असरগুলো আকাবির উলামায়ে দ্বীনদের ভিতরে তালাশ করে পাওয়া যায়। খুলুকের আখলাক তিন প্রকারের বলা হয়েছে আখলাক। আখলাক হাসান, کریم, আউলিন। এটা হলো হাসান আর সে کریم, আখলাক کریم, আখলাক হাসান কাকে বলা হয়? হাসান বলা হয় হলো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 একজনের দিলে আমরা আর একজনের সমান সমান এই হাসান এই হাসান আর একটা হলো কয়েকটা কুন্দ আফলা কে আজিমা কয়েটা কোনটা কয়েকটা হলো আঘাত দিলে পরে কিছু তো বলেই না উল্টা যে আঘাত দেয় তার উপকার করে উল্টা দিয়ে আঘাত দিল তার উপরং তার উপকার করতে থাকে কেউ কাটা বিচাইতেছে রাস্তার মধ্যে আল্লাহর রসুল একদিন সকাল বেলায় কাটা নাই তো তার জন্য খবর নেওয়ার জন্য এমন যেটা আখলাকে আখলা কাজি মা আমাদের এক মুরুব্বী খুব সুন্দর করে বুঝাইছে এক ছাত্র বলে হাসান ঘুষি দিবা একটা করে ঘুষি দিবা তিনজন প্রথম যে একটারে ঘুষিয়ে দিছে পরে উনি তো একটা ঘুষি দিচ্ছে তোরমুজা বাদ দিয়া ঠিক যে জায়গায় একটা দিতে ওই জায়গায় আর একটা মাইরে গেছে ভাই উত আর যে আঙ্গুল টেন খোলোকে আজিমা দুনিয়ার সাথে এইরকম দুনিয়ার সাথে তাদের সম্পর্ক খুবই নরবর নাই কোনো সম্পর্ক নাই দুনিয়ার থেকে তারা নিজেরা আলোক করেছে এ কারণে তো ওলামায় দেবনকে গালি দিলে পরে ওলামায় না গালি দেয় এদেরকে রাজা কার বলে গালি দেয় এরা নাকি তালেবান সন্ত্রাসী সন্ত্রাসী বলে কোরআনওয়ালা দের গালি দেয় আল্লাহর কাসাম আছে बांगलार जमीन ओलाम गाएल गाए तक्त आई रक्त बदर रक्त सम्पर्क रक्त ओहुधर रक्त सम्पर्क रक्तर सकते मैदाना रक्त दिएा जे प्रणा उज्जीवित रक्त ওই রক্ত গুলোর সাথে যে জিব্বাতা দিয়া গালি দাও তোমাদের ওই জিব্বাটা চিরে ফলায় দিতি কোথাকার রক্তের সাথে সম্পর্ক এদের গায়ে আজিম আছে এ কারণে তারা কিছু বলে না দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই ए सम्पर्क आल्लर साथी कारो दुरे आवाज दिया कारो दुरे आवाज दिया कार्लाहर साथी सम्पर्किया तुम्हें जदि दुनिया त्याग होते चाओ जान जुदी दरबार चाओ तेली এই মানস গুলার আখলা গুলাও এজন্য বলে তোমরা যদি এবার দুনিয়া সারবার চাও আখেরাত এবার চাও তাইলে আল্লাহ কোরআনেও বলছে তোমাদের জন্য আলেমদের মজরির জরুরি কারণ আকাবের উলামায় দেব সহকারে রাম যারা আছেন তারা দুনিয়া ত্যাগী আপনার আমার দুনিয়া ত্যাগী হওয়া দরকার এক কথাই ভালো খেলতাম সম্পর্ক না সম্পর্ক করার জন্য বুজুর্গের সহবত দরকার কয় আত্মসর্দি তো লাগবে আরো দুইটা দেশ লাগবে কয় জিকির লাগবে আর নামাজ পড়া লাগবে আল্লাহ জিকিরের কথা বলেছে আল্লাহ নামাজের কথা বলেছে তার মানে হল আত্মসুদ্ধিও লাগবে কলবের পবিত্রতা লাগবে জিকিরের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের এবাদত তের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের এবাদত হলো আল্লাহ নামের জিকির এজন্য জিকিরের কথা বইলা রসুলের সুন্নতের কথা বলে দিতে আর এবাদতের মধ্যে ফরায়েদের মধ্যে আল্লাহর সবচেয়ে পছন্দের হলো নামাজ নামাজের কথা বইলা সকল ফরায়েদের কথা বলে দিতে তার মানে সকল ফারায় দ্বারা আমল করে সকল সোনামের উপরে যারা চলাফেরা করে এবং আত্মা আত্মাকে যারা গাইগুল্লাহ থেকে মুক্ত আল্লাহ তালার সাথে যারা কলককে জোড়ায় রাখে তারা হল দুনিয়া ত্যাগী তারা বান্দা জান্ন জোরে আওয়াজ করে বলেন তুবানো যারা এই দুনিয়াকে দুনিয়ার থেকে আলোক হয়ে আশবাদ ধরছে এরাই মুসলমান আসলে এই মুসলমানরাই বিনা হিসাব জান্নাত এবং এরাই হল সত্যিকারের মোমিনে কামিল এদের জন্যই আল্লাহ সজায় রাখছেন ওই জাননা আর তোর আদাবিদি আমরা কেমন আমরা পড়ছি কালমা কালেমা পয়ার সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে सम्पर्क रखते नाच गान साथी सम्पर्क रखते कपर मस्किकर सी सुन्नतर बाला तलाश करा पाव जाए ना इबादत बंदीगर ग्राम तलाश करा पाव जाए ना गुनाहर दुर्गंध दिया पूरा व्यक्ति जीवन भरपूर गुणाहिर दुर्गन्ध दिया पूरा ব্যাপার দা বেহায়াপনার না ইমান ঠিক আছে ময়রা না ইমান ঠিক মরলেই বোঝা যাইব এজন্য আমাদেরকে যারা দশটা দোষ বাইর করে দশটা গুণ এই পেয়ালায় রাখা দিবে এরা হলো আত্মশুদ্ধিওয়ালা এরা নিজের কলবের পরিচ্ছন্নতা আনায়ন করে ফেলেছে কলবের ভিতরে হিংসা রাখা যায় কলবের ভিতরে বিদ্বেষ রাখা যায় হিংসা বিদ্বেষ পাবা তার গুণাহের মজা কলবে রাখা যায় কলবের মধ্যে আল্লাহর মোহব্বত রাখা যায় কলবের মধ্যে নবীর মোহাব্বত রাখা যায় কলবের ভিতরে খায়েরের আগ্রহ রাখ রাখা যায় এবাদত রাখা যায় कलबरे मुसलमान मुसलमान भाइय मोहब्बत रखा जाए हासबे गोपन जाए गल हिंसा बिदे दिए भरपूर आलबार दिए कलब आल्लाहब रसुलर मोहब्बत दिए घरे रखते भलो भलो गलब भरे रखते सर्दी वाला दुनिया तर तल्लुक न খ দিয়ে দাবি করলেই হবে না আল্লাহরে ভালোবাসে দাবি করলে হবে না আল্লাহর মোহাব্বত বুঝা যাবে এবার উত্তর দ্বারা আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মোহাব্বতের ধার হয় আল্লাহর মোহাম্মত যার দিলে ও জিকির করা তারবে না যেমন বেলাল জিকির আর আমাদের মুসলমানদের মুখ দিয়ে নারায়ণবির বাইরে না নৌকা জিন্দাবাদ বাইর হয় ধানেশ্বের জিন্দাবাদ বাইর লাঙ্গল জিন্দাবাদ বের হয় ইসলাম জিন্দাবাদ বের হয় না দলের স্লোগান বের হয় নেতার স্লোগান বের হয় আল্লাহর নাম বেরোয় না কিরহ মোহাম্মদ দলের উপরে আঘাত করলে তখন নেতার প্রেমে রোডে নেমা যায় পর্দার উপরে আঘাত করে তখন নড়াচড়া করে না আল্লাহর মোহব্বত বোরকা নিষিদ্ধ করে তখন নড়াচড়া করে না ফাউন্ডেশনের অনুষ্ঠানের মধ্যে নারী আর মহিলা দিয়া এলো গেলো কাণ্ড কটায় তখন কিন্তু আল্লাহর মোহাব্বতের দাবি করে এইভাবে আল্লাহর মোহাম্বত এভার মোহাব্বত বলি গুনার দাঁড়ায় না সে উলা ধরার জন্য মস্তির যাবে গা তাই এটা কেমনি বুঝতে যে দেখো আকাবের উলামায় দেহবন তাকায় দেখো হজরত ইয়া তুব নানি রহমতুল্লাহ এক সবাই মুসাফা করতেছে আল্লাহরুল বান্দাদের সাথে মুসাফা করতেছে মসজিদে ঢুকতে ঢুকতে তকবিরে উল্লাটা গেছে গা নামাজ পড়েছে নামাজের পরে ভদ্রতি তব নানকবি দারুলম দেওবন্দের প্রথম শাইখুল হাদিসের নাম দারুলম দেওব মাদ্রাসার প্রথম শাইখুল হাদিফ সাদরুল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 নামাজের তোক বিরেউলা ছোটে না আজকাল নামাজের তোক গেলগা আমার চিন্তা লাগতেছে যদি আসর থেকে মাগরীবের মাঝখানে আমার মৃত্যু হয়ে যায় তাহলে জিন্দিগির শেষ নামাজটা এমন পড়লাম যে নামাজের তোক বিরেউলা নাই চল্লিশ বছরের তকবির উলার কোনো মূল্য আল্লাহর কাছে নিতে পারবো না মাগরিবের আজানটা হইবার দাও আমার আল্লাহ আর কদমে দাঁড়াইবার দাও আমার মালিকের সামনে আমার এ দাঁড়াইতে দাও আমি যদি আবার টকবির সহকারে মাগরীবটা আদায় করতে পারি একাকি সুস্থ হয়ে যাবে আল্লাহর উলির কলবেতে আছে বাইতুল্লার মোহাব্বত আল্লাহর উলির কলবে দুনিয়া নাই আল্লাহর ওলীর কলবে আছে রসুলের মোহাব্বত তকমিল ইমান তকমিল ইমান ইমানের তকমিল পর্যন্ত কেউ পর্যন্ত বুঝতে চায় হুবুল নবী আল্লাহলির বিলিয়াসের রসুলের মোহাব্বত আল্লাহরুল মরিতকে বলে যাবিনি হর যে বাই তোল্লাতে যাবিনি চল যায় জায়গা কয়গুজোর বালইতে হয় কারণ আল্লাহর যখন বাইতুল্লাহ থেকে দূরে থাকে আমাদের চোখের সামনে গুণা বাসে আল্লাহর চোখ বন্ধ করলে পরে বাইতুল্লা বাসে কারণ মোহাবতটা বাইতুল্লার সাথে মুঝে ফেরকাত মেরা ও মক্কাই অল্লা কোয়া আল্লাহ কো মুঝে ফিরকত রাহ কর ফির ও মকা ইদে আবা তা হে ও পরতি হে কবি জানা মিনা কোর কভি মাদান উমজ মাদে আজ মা উমন টা হে কবি চকর কবি চকর লগানা হা দু কিলা লাখ না মুড় মুড় ও মঞ্জর টা হে ও চৌকট টা হে নিে সৌকে জব উঠতি গা হে সৌকে যাব উঠতি হেরাবুল বা কি জানেব হাবির জাহাজার ওির কলবের ভিতরে হজের প্রেরণা থাকছে তোমার ইদ্রে কয় যাইবা না হজে যাবো না মানে হুজু অবশ্যই যাবো আমার দুনিয়া ধার বলো আমার তো কত কিছু রায় খাইছি ওগুলো রায় খেতে চাইতেছি তুমি কম্বলের মায়াটা ছাড়তে পারল না তোমার তো বেঙ্গা আছে ওইটার মায়া ছাড়তে পারো না রিক্সার মায়া ছাড়তে পারো না দশ টাকার মায়া ছাড়তে পারো না এক কোটি টাকার বিনিময়ে আল্লাহর আল্লাহ কর্তন করতে পারবো দুনিয়া থেকে কোটি কোটি টাকা লাখের বিনিময়ে একজন ওলির সামনের থেকে শূন্য কোন কাজ তাকে দিয়ে করানো সম্ভব নয় কোনদিন সম্ভব নয় এ হলো দুনিয়া থেকে সম্ভব নয় তুমি দাঁড়ি কেটা দিলা দুনিয়ার সাধারণ একটু সুন্দর দাঁড়ির মধ্যে না পারেনের মধ্যে ফালায় দিলা আর আল্লাহর বলি যারা আসলে তারেকে দুনিয়া তারা কেমন দেখো ওই যে হোসায়ন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই ওই যে মুসিদুল হাসান করেছে বুকের উপরে বালুর বত্তা দিয়ে রাখতে। যেন আবার বালির বস্তা দিয়ে রাখছে जुलम तरह की तार लोक दखन के लागे गे हजरत मदानी कान्जा दिया গলার মধ্যে সুরি বসা ও ব্যথা পাবো না সারাম যাচ্ছে। আজকের হাজিরা হজ করে আসে হাদিস তার সন্নতের পরিবর্তন হয় না হাদিস তার আখলাকের পরিবর্তন হয় না কিন্তু আল্লাহর বলিদের কি হাল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 তারা দুনিয়াকে ছেড়েছে আখেরাত ধরেছে এরাই হলো আল্লাহ তাল্লার জান্নাতি মান আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার সাথে কত তার করে আখেরাতের সাথে সম্পর্ক করার তো অভিজ্ঞান করুক সন্নতের সাথে সম্পর্ক এ বাদত বন্দিকে সাথে সম্পর্ক করার তৌফিজ্ঞান করবো সকলে আওয়াজ করে জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ বলেন নামাজ সকলে পড়ব ইনশাল্লাহ ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিয়ে ইনশাল্লাহ পা নামাজ বাজামাত আদায় করবো ইনশাল্লাহ ছোট ছোট সন্নত গুলো ছাড়বো না ইনশাআল্লাহ বড় সন্নত পারেন না তো ছোট সন্ন্যত ছোট সন্নতের উপরে আমল করেন বড়টা পারেন না তো ছোটটার উপরে আমল করেন আমাদের এক মরব্বিত বলতেছে কেউ যদি মসজিদে তাও মসজিদে ঢোকা রাখতে হবে তাই একজনে কয়েক হুজুর বাথরুমে আবার ঢুকান লাগেনি বাথরুমে তো পেটে ব্যথা এলে এমনি দৌড়ে ঢুকে তাই না ঢুকা ওরে ও যেন না ঢুকে ওকে ঢুকাবি বাথরুম মসজিদে যাইতে না চায় বাথরুমে তো যাইব বাথরুমে যাওয়ার সময় বাম্পা দিয়ে ঢুকানো শিখা হবে কি ফাইদা হবে দ্বারাই বাম্পায়ের দ্বারাই বাথরুমে ঢুকতে ডুবতে বাম্পায়ের দ্বারায় যখন শুননতের আমল করবে তখন ওর কাছে কান্নাকাটি করবে যে বলবে আল্লাহ একই দেহে বুঝে আসে নাই বুঝবেন কেমনি এদিক সেদিক এদিক সেদিক আজ আজ ইনশাল্লাহ যে পানি তো তেমন খতম মুশকিল যুবক ভাইরা যারা আসছেন বাথরুমে ঢোকা শিখেন তো মসজিদে ঢোকা শিখতে হবে আমাদের মুরব্বীরা ছোট ছোট চূন্নতের কথা বলে www.ALm